তা সমাধান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 আমরা যারা এখানে একত্রিত হয়েছে আল্লাহ যেন আমাদের সময়কে যেন সাফল্যমণ্ডিত করেন আমাদেরকে যেন বরকত দিয়ে মালামাল করে দেন এবং আল্লাহ সফা তাহ আলা যেন আমাদের কোরআনের মাধ্যমে আমাদেরকে ভালো রাখেন সুখে রাখেন সুস্থ রাখেন কোরআনের মধ্য দিয়ে যেমনভাবে মানুষের অন্তরের রোগ দূর হয় মানুষের শরীরের রোগও দূর হয় শিফা উল্লিমাফি সুদূর মানুষের অন্তরের যত রোগ আছে এই রোগের ট্রিটমেন্ট হিসেবে মেডিকেশন হিসেবে রবাহমিন কোরআনকে শেফা হিসেবে শেফা যেন আমাদের সব মনের দুর্বলতা দূর করে দেয় মনের রোগ যত আছে অন্তরের রোগ যত আছে যত কনফিউশন আমাদের মধ্যে আছে যা কিছু আছে সব যেন রব্বাল আলমিন দূর করে দেন আমার ভাইরা বোনেরা আলোচনা শুরু হচ্ছে বাস নম্বর তাউজু মিনী বিস্লি রহমনি ল দীন উতো নীব মি ত يشترون الضلالة ويريدون أن تدلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلمة عن موادعه ويقولون سمعنا وعصيناها واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين হো কলু সম্ল হল হুম ফলন ইরশাদ হচ্ছে আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল অথচ তার বিনিময়ে তারা গুমরাহিকেই কিনছে আর তারা চায় যে আপনারাও পদ হয়ে যান আপনাদের শত্রুদের সম্পর্কে আল্লাহ ভালোই জানেন আর আল্লাহ বন্ধু হিসেবে গার্ডিয়ান হিসেবে সাহায্যকারী হিসেবেই যথেষ্ট আর ইহুদিদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা তাওরাতকে পরিবর্তন করে আর তারা বলে আমরা শুনলাম এবং অবাধ্য হলাম আর যেই কথা শুনলাম এটা মানার জন্য শুনলাম না আর তারা নবীকে কটাক্ষ করে কথা বলে তাদের জিব্বা ঘোরায় কথা বলে এবং নবীর দিনের মধ্যে তারা আঘাত করতে চায় তাদের জন্য ভালো ছিল যদি তারা বলতো যে আমরা শুনলাম এবং মেনে নিলাম আর আপনি আমাদের কথা শুনুন এবং আমাদের দিকে খেয়াল রাখুন এটা তাদের জন্য ভালো ছিল কিন্তু আল্লাহ সুফায়না হুয়া তালা তাদেরকে রহমত থেকে সরিয়ে দিয়েছেন কারণ তারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে আর তাদের মধ্যে থেকে খুব অল্প মানুষই ইমান আনবে আমার ভাইরা আমার বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের বিভিন্ন জায়গাতে ইয়াহুদ এবং নাসারা জুজ এবং খ্রিস্চিয়ানদের প্রসঙ্গ নিয়ে এসেছেন কারণ হলো এটা ইহুদিরা মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছে সে অপরাধের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন নাসারা তারা যে ভুল করেছে যে কারণে তারা পদভ্রষ্ট হয়ে গেছে সেটাকে কোরআনের মধ্যে বারবার বলে দিয়েছেন পদভ্রষ্ট হওয়ার কাহিনী এবং ইহুদিদের অপরাধের কাহিনী আল্লা সোভায় না হুয়া তা আল্লাহ একে একে কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন তার কারণ হলো আমরা যদি ইহুদিদের মতো অপরাধে লিপ্ত হই তাহলে আল্লাহ তাদেরকে যেভাবে পানিশমেন্ট দিয়েছেন আমাদেরকে হুবহু একই পানিশমেন্ট দেবেন আর আমরা যদি খ্রিস্টানদের মতো তাদের মতো অপকর্মে লিপ্ত হই যেভাবে তারা পদভ্রষ্ট হয়ে গেছে আমরাও হুবহু পদভ্রষ্ট হয়ে যাব আনফর্চুনেটলি আপনি একটু যদি ঠান্ডা মাথা চিন্তা করেন তাহলে দেখবেন অধিকাংশ জিনিসের ক্ষেত্রে মুসলমানরা আজ ইহুদি এবং নাসারাদেরকে ফলো করা শুরু করেছে লাইফ স্টাইলে সংস্কৃতিতে ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে কিন্তু উচিত ছিল মুসলমানদের জন্য তারা তাদের নিজেদের সংস্কৃতি থাকবে নিজেদের ইকোনমি থাকবে নিজেদের বিজনেস থাকবে নিজেরা নিজেদের একটা বলায় গড়ে তুলবে এটা সাহস নিয়ে মুসলমানরা করার দরকার ছিল কিন্তু অনেক সময় সেটা হচ্ছে না আমরা একটু ইতিহাস পর্যালোচনা করলে এটা দেখি এখন যেমন আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই মুসলমান আমরা ইহুদিরা মুসা আলিহ সাল্লামের অনুসারীরা বান ইসরায়েলরা সেই ইয়াকব আলহ সাল্লাম থেকে এসেছে আমরা জানি তারা কিন্তু একসময় নিজেদেরকে মুসলিম দাবি করত ইহসা আলিহ সালাম নবুয়াদ পার আগ পর্যন্ত তারা মুসলিম ছিল ইসলামের তারা প্রতিনিধিত্ব করেছে কিন্তু ঈশা আলহ সাল্লাম যখন নবুয়াদ পেলেন তারা ঈশা আলহ সাল্লামকে মানল না তখন তারা আর ইসলামের উপরে থাকলো না এবং তারা নিজেরা নিজেদের কি ইয়াহুদই নাম দিয়েছে ইন্না হুদনা ইলাইকে এনিওয়ে এরপরে কি হলো ঈশা আলহামের জামানায় হাওয়ারি যারা ছিল না সরা যারা ছিল কল ইন্না না সাহায্যকারী যারা ছিল তারা মুসলিম ছিল তাদের নাম বে অন্যান্য মুসলিমিন বলেছে তারা আমরা মুসলমান এবং তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যারা পিওর খ্রিস্চিয়ানিটির উপরে ছিল খ্রিস্টান ধর্মের উপরে ছিল ঈসা আলি ইসালামের ধর্মের উপরে ছিল তারা মুসলিম ছিল নাজ্জাসির মতো যারা বোহরা রাহেবের মতো যারা এরকম যারা ছিল তারা তো আসলেই ইসা আলাহি সালামের দিনের উপরে ছিল কিন্তু এরপরে নবী সাল্লাই আসসালামের উপরে কোরআন যখন আসলো যারা কোরআনকে প্রত্যাখ্যান করল ইহুদি হোক বা না সারা হোক তখন তারা কাফের হয়ে গেল তখন তারা বেদিন হয়ে গেল এবং তারা ইসলামের উপরে থাকলো না হ্যাঁ কোরআনে যেহেতু এখনো পর্যন্ত ইহুদিরা নিজেদেরকে দাবি করে যদিও পরিপূর্ণভাবে এটা ঠিক না তারা মোসা আলাইহিস্লামের অনুসারী নাসারা দাবি করে তারা ইসা আলাইহিস্লামের অনুসারী আর যদিও তাওরাত এবং ইনজিল পরিবর্তন হয়ে গেছে আল্লাহর কথা নাই এরপরও সিটি অফটা কিছু থাকতে পারে সব কিছু মিলায় আল্লাহ রবুল্লা আলমিন সিদ্ধান্ত নিয়েছেন যে কোরআনের মধ্যে তাদের জন্য একটা রেসপেক্টেবল টার্ম ব্যবহার করবেন একটা সুন্দর অ্যাড্রেস তাদেরকে করবেন যেই নামে তাদেরকে ডাকবেন সেই নামটা আল্লাহ দিয়েছেন আহলুল কিতাব যেহেতু তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এই জন্য তারা আহলুল কিতাব তাদেরকে বলা হয় কিন্তু কিতাবের মর্যাদা তারা রক্ষা করে নাই এবং এটারও কারণ হলো আহলুল কিতাব বলার কারণে তারা যেন বোঝে যে তারা তাদের কিতাব মানা উচিত তাদের কিতাবের মধ্যে বলা হয়েছিল আল্লাহ নবী আসবেন এবং নবীকে মানতে হবে এ কথাই মৌসা এসা সবাই বলে গিয়েছেন কিন্তু তারা শেষ পর্যন্ত এটাকে তারা আর মানলো না তাহলে এখন আমরা নিজেরা যেহেতু কোরআন মানি এই জন্য আমরা আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিই আর এই উম্মতই হলো শেষ উম্মতের পর আর কেউ আসবে না নবী সাল আলহি ওসাল্লাম তিন উম্মতের সুন্দর একটা তুলনা দিয়েছেন তুলনা দিয়েছেন এরকম যে একজন মানুষ আজির। একজন মানুষ তার ক্ষেত খামারে কাজ করতে হবে কাজের জন্য সে কিছু কাজের লোক সে ভাড়া করলো কাজের লোক ভাড়া করে সকালবেলা একদম ফজরের নামাজের পরে তার সকাল থেকে কাজ করতে হবে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা তাহলে তোমরা বেতন পাবা একটা বেতন অ্যাগ্রি করল যে কত হবে তার মাইনে কত হবে বেতন কত হবে এটা ঠিক হলো ঠিক হওয়ার পরে ফজরের পর থেকে সকালবেলা থেকে এক গ্রুপ লোক যাদেরকে মালিক ভাড়া করেছে তারা কাজ করা শুরু করলো ভালোই কাজ করেছে সূর্য যত উপরে উঠতে থাকলো তাদের কাজের গতি কমতে থাকল কমতে কমতে সূর্য যখন ঢুলে গেলো জোহরের নামাজে রক্ত পর্যন্ত কাজ করে তারা বলল যে আমরা আর কাজ করতে পারবো না আমরা কাজ আর করবো না তখন মালিক বলল যে দেখো তোমাদের সঙ্গে চুক্তি ছিল তোমরা সূর্যস্ত পর্যন্ত কাজ করবে এখন তোমরা মাত্র জোহরের টাইম অনেক সময় বাকি অর্ধেক সময় এখনো রয়ে গেছে তোমরা কাজ করো তখন লোকেরা বললো আমরা কাজ করবো না তো করবোই না তখন মালিক বলল দেখো তোমাদের সঙ্গে চুক্তি ছিল আমি তখনই তোমাদের মজুরি দিবো যদি তোমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করো তখন লোকজনরা বলল তুমি মজুরি দেও আর না দাও মালিক আমরা কেয়ার করি না আমরা কাজ করতেছি না তো করতেছি না ওয়ে আমরা গেলাম এই কথা বলে তারা ক্ষেত থেকে বের হয়ে গেল মালিক তাদের উপরে খুব আপসেট হয়ে গেলেন রেগে গেলেন এবং তাদেরকে বললেন ঘাট ধরে বের করে দিয়ে বললেন যখন থাকব না তো যাও কিন্তু পয়সা একটা পাব না তাদেরকে কোনো মজুরি মালিক দিল না এরপরে কি হলো এই হাদিসের ঘটনা অনুযায়ী আল্লাহ আল্লাহরুল্লা আলমিন কোরআনে যেমন ই তিন উম্মতের কথা নিয়ে আসছেন আল্লাহনবী কিভাবে তাদেরকে তুলনা দিয়েছেন এটা আমরা আপনাদের খেদমতে বর্ণনা করব। তবে এখনই নয় খানিক্ষণ বিরতির পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমিম মদানী আর আপনারা দেখছেনগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসকশন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore pratiryo swatibar ratra 9 tay a punor samprochar shokal 10:30 tay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 शाहिदुल्ला खान मदनी, डर हाफिज बिन मुझवर बिन एजाम जहांगीराम दायित देखिद আমরা পর্যালোচনা করছিলাম যে ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের পর্যালোচনা একটা হাদিসের এক্সাম্পলে কীভাবে এসেছে এবং বলেছিলাম এই কথা একজন লোক তার খেতে কাজ করার জন্য সারাদিনের জন্য মানুষ ভাড়া করেছে তো ফজরের পরে যারা কাজ শুরু করেছে জোহর পর্যন্ত কাজ করে তারা বলেছে যে আমরা আর কাজ করতে পারবো না মালিক রিকোয়েস্ট করেছেন তারা কাজ করে নাই তখন মালিক বলেছে তোমরা বেতন পেতে হলে তো মাগরিব্যন্ত সূর্যাস্ত কাজ করতে হবে তারা বলেছে বেতন পাই না পাই আমরা গেলাম বলে তারা ক্ষেত ছেড়ে চলে গেছে মালিক আবার বাজারে গেল বাজারে গিয়ে খোঁজাখুঁজি করে দেখলো যে আমার তো ক্ষেতের কাজ দরকার আমি লোক আরও পাই কি না গিয়ে গিয়ে আরা এক গ্রুপের লোক খুঁজে পেলো তাদের সঙ্গে কথা হলো এবং মালিক তাদেরকে বললেন আগে এক গ্রুপের লোক ছিল তারা কিন্তু ওয়াদা রাখে নাই তোমরা ওয়াদা রাখবো তো আমার জোহরের টাইম থেকে এখন সূর্যাস্ত পর্যন্ত কাজ লাগবে যদি তোমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করতে পারো আমি ওদেরকে কিন্তু বেতন দেই নাই ওই বেতন সহ তোমাদেরকে ডাবল বেতন দিয়ে দেবো লোকেরা বললো ঠিক আছে তাহলে তারও ভালো ডাবল বেতন পাব। তো জোহরের নামাজ সময় এসে সেকেন্ড গ্রুপ দ্বিতীয় গ্রুপের লোকজন তারা কাজ করা শুরু করল আসরে টাইম একটু হয়ে আসতেছে সূর্য তেজ একটু প্রখার সুবিধা অসুবিধা আছে আসরের আগে আগে লোকজনরা বলল যে না আমরা কাজ যা করছি করছি আমরা আর কাজ করতে পারবো না মালিক তাদেরকে মনে করায় দিলেন চুক্তি কিন্তু মাগরি পর্যন্ত এখন চলে গেলে কিন্তু কোনো বেতন পাবে না লোকেরা বললো আমরা বেতন পাই অথবা না পাই আমরা গেলাম মালিক আরও বিপদে পড়লো যে না পড়লাম দুই গ্রুপ মানুষ আনলাম কেউ আমার কাজটাকে পরিপূর্ণ করতে পারলো না মালিক আবার বাজারে গেল দেখি আসরের টাইম তো হয়ে যাচ্ছে এই সময় কি পড়ন্ত বেলা হাট ভাঙ্গে ভাঙ্গে ভাব এখনো কি কোনো লেবার দিনমজুর কি পাওয়া যাবে মালিকের নসিব ভালো বাজারে গিয়ে তিনি এক গ্রুপে পেয়ে গেলেন পেয়ে গেলে তাদেরকে বললেন দেখো সকালে এক গ্রুপ আসছিল তারা কাজ করে নাই আমি তাদেরকে পয়সা দেই নি চুক্তি ছিল সন্ধ্যা পর্যন্ত দুপুরে এক গ্রুপ আসছিল তারা কাজ করে নাই আমি তাদেরকে পয়সা দেই নাই কারণ চুক্তি ছিল সন্ধ্যা পর্যন্ত তোমরা যদি এখন আসরের টাইম থেকে নিয়ে মা পর্যন্ত কাজ করে আমার ক্ষেতের কাজ উঠায় দিতে পারো তাহলে বাকি দুই গ্রুপের মজুরি তোমরা পাবো সব মজুরি তোমরা পাবো আমি কিছুই দিসি না তাদের কারণ তারা ওয়াদা খেলাপ করছে তখন তৃতীয় গ্রুপের লোক তারা কাজ যোগ দিল এবং কাজে যোগ দিয়ে তারা ভালো পারফর্ম করলো ভালো কাজ করলো এবং মা পর্যন্ত তারা মালিকের কাজ করে খেতের যা প্রয়োজন ছিল শেষ করে দিল আল্লাহ নবী হেসে বললেন কি বলো আমিলা কলিলা নিজেন তারা কাজ করলো কম কিন্তু মজুরি পাইল বেশি ঠিক না تک اللہ نبی صحابیرہ بلین یع رسول اللہ کتا ٹھیک تک اللہ نبی بولیں تمہر کی بجتے پہ چو کارا کے تک لوکرا بول آل رسول آلام اللہ آلہ نبی بال جان آللہ نبی بولیں سکال کے لیے دوپور پن جا کس کر سے ترا ہل آلیاحد ہل جیپل ترادیرا دوپور تھی آسر پناہ کسا ہل آن سارا ترا ہل خیسٹانا আর আসর থেকে যারা কাজ শুরু করেছে আমরা আসরের নামাজ থেকে কাজ শুরু করেছি এবং আমাদের মাগরীব হবে ওই সময় যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওইটা হলো আমাদের মাগরিব। কিন্তু আল্লাহ রব আলমিন অন্য উম্মদকে যা সহাব দিয়েছেন যা মর্যাদা দিয়েছেন তারা কাজ ফেলায় গেছে তাদের সব সহ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দিয়ে দিবেন সোফান আল্লাহ কাজেই এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই তিন উম্মতের কম্প্যারিজন তুলনা রসুল্লা সাল্লাহ আলহিহি আসাল্লাম এইভাবে করেছেন আমরা যেন এই তুলনাটাকে যেন মনে রাখি এবং সবসময় ভাবি যে আল্লাহ তহ আমাদেরকে সর্বশেষ দায়িত্ব দিয়েছেন আর মাগরীব পর্যন্ত সূর্যস্ত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই উম্মতের দায়িত্ব পালন আমাদেরকে করতে হবে আল্লাহ সুহান বলছেন হেনবি আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল তারা কেনে হলো গুমরাহি কিতাব তাদের কাছে আছে কিন্তু তারা এই কিতাব অনুযায়ী সঠিক পথে তারা চলে না তাওরাতের মধ্যে আল্লাহ সুফহান হুয়া তালা তাদেরকে বলে দিয়েছেন তারা যেন ইঞ্জিল ও মানে কোরআন কেউ মানে এটাকে আপনার টেস্টিমনি দেয় এটাকে অ্যালাউ করে এবং কোরআন এ কথা বলে যে তাওরাত আল্লাহর কিতাব তবে কোরআন যেহেতু সব শেষে এসেছে এই কোরআনের দরা তাহরাত এবং ইঞ্জিলের অনেক হুকুম হ্যাঁ মনসুখ হয়ে গিয়েছে যেন বাইবেলের দুই অংশ আছে একটা হলো ওল্ড টেস্টামেন্ট একটা হলো নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হলো তাহরাতের অংশ আর নিউ টেস্টামেন্ট হলো আপনার বাইবেল মূল ইঞ্জিলের অংশ দ্বারা যেটা মনে করে আর আমরা কোরআনকে বলি লাস্ট টেস্টামেন্ট ওরা বলছে ওল্ড নিউ আমরা বলি লাস্ট কারণ কোরআনের উপরে আর কোন টেস্টামেন্ট আর কোন কিতাব আর কোন স্ক্রিপ্ট আর কোনো ওয়াহি কিতাব আকারে আল্লাহ সুহান পক্ষে থেকে দুনিয়ায় আর আসবে না কারণ আর কোন নবীত আসবে না তো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কি করেছে তারা কিনে নিয়েছে এবং তারা চায় তোমরা মুসলমানরা যেন ফদ ভ্রষ্ট হয়ে যাও ইহুদিরা সবসময় চেষ্টা করেছে মূলত ইহুদিদের শত্রু তারা মনে করে মুসলমানদেরকে খ্রিস্টান যারা খ্রিস্টানদেরকে তারা মূলত শত্রু মনে করে না একসময় ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বড় বড়ো ঝগড়াঝাটি ছিল যুদ্ধবিগ্রহ হয়েছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে শেষ পর্যন্ত ইহুদিরা দেখেছে যে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করে আর পারা যাবে না তারা খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করে নিয়েছে এবং খ্রিস্টানদের ঘাড়ে চড়ে এখন তারা মুসলমানদেরকে টার্গেট করে বিভিন্ন দেশে দেশে মুসলমানদেরকে মূল শত্রু মনে করে তারা এখন সারা পৃথিবীকে পরিচালনা করছে এই স্টাইলে। ইহুদিদের একটা ধারণা হল যে তারা ছাড়া আর যত মানুষ পৃথিবীতে আছে এরা হলো সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আল্লাহ রব্লা আলমিন দুনিয়াতে ইহুদি ছাড়া অন্য কাউকে সৃষ্টি করতেন না এই জন্য আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন রাজা বাদশাদের যেমন চাকর বাকর লাগে খাদেম লাগে সারা দুনিয়াকে তাদের খাদেম হিসেবে বানায় দেওয়া হয়েছে এবং তারা হল একমাত্র এই দুনিয়া পরিচালনা করার উপযুক্ত হলো তারা হ্যাঁ এটা মনে করে কিন্তু তারা দুনিয়াকে কন্ট্রোল করে ফেলেছে কিন্তু কথাটা তো মিথ্যা ইহুদিরা সেজন্য তারা আপনি ইচ্ছা করলেই তো ইহুদি হতে পারবেন না আপনি ইহুদি বংশ জন্মগ্রহণ করতে হবে আপনাকে অথবা যারা আপনার ইহুদিবাদ গ্রহণ করে তারা সেকেন্ড ক্লাস হয়ে যায় ফার্স্ট ক্লাস হইতে পারে না এই হিসেবে সারা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা খুব কম কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি কন্ট্রোল সারা দুনিয়া জুড়ে দুনিয়ার ইকোনমিকে তারা কন্ট্রোল করে দুনিয়ার ব্যাংক বিমাকে তারা কন্ট্রোল করে বিজনেসকে তারা কন্ট্রোল করে পলিটিক্সকে তারা কন্ট্রোল করে হ্যাঁ তাদের সব থেকে বড়ো গুণ হলো এটা যে তারা তাদের ধর্মের ব্যাপারে খুবই ডেডিকেটেড তাদের ধর্মের ব্যাপারে তারা খুব মখলেস এক সময় ইউরোপে তারা অনেক মার খেয়েছে অসুবিধার মধ্যে পড়েছে এরপরে সেখান থেকে তারা শিখেছে লন্ডনে অনেক সময় আমরা তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা আলোচনা ডিসকাশন করি যে জিনিসটা তাদের মধ্যে আমরা দেখি সেটা হলো তারা কিন্তু তার ধর্মকে খুব মানে ইহুদুদের প্রত্যেকজন ছেলেমে মেয়ে তাওরাত তাওরাত হলো হিব্রু ভাষা খুবই বিদ্গুটে ভাষা কঠিন ভাষা এই মৃত ভাষাটাকে তারা জীবিত করে ফেলছে এবং ইহুদিদের প্রত্যেকটা ছেলে তারা তাওরাত পড়তে জানে হিব্রু পড়তে জানে বাধ্যতামূলক তাদেরকে পড়তে হয় আপনি চিন্তা করে দেখেন তো মুসলমানদের কতগুলো ছেলে মেয়ে কোরআন শরীফ সহি করে পড়তে পারে আরবি পড়তে পারে আপনার ছেলেমেয়েরা কি পারে যদি আজ পৃথিবীতে প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে কোরআন শরীফ পড়তে জানত কোরআন শরীফের অর্থ বুঝতো তাহলে আমাদের অবস্থার অনেক অনেক পরিবর্তন হয়ে যেত আমার ভাই বোনেরা আমরা সারা পৃথিবীর নেতৃত্ব দিতাম কারণ প্রত্যেক মানুষের একটা ফাউন্ডেশন লাগে প্রত্যেক মানুষের জন্য একটা ইন্সপাইরেশন লাগে তাদের ইন্সপাইরেশন হলো যে তারা তাদের ধর্মের ব্যাপারে খুবই তারা সিনসিয়ার এজুকেশনকে তারা ঠিক এইভাবে গুরুত্ব দিয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা এই জন্য তারা সারা পৃথিবীকে লিড করছে তাদেরকে এমনি এমনি শত্রু মনে করে তো তাদের অনেক ভালো মানুষও তাদের মধ্যে আছে অনেকে তো মুসলমানও হয়েছে সেজন্য যদি তাদের থেকে দুটো জিনিস আমরা শিখি যে আমরা প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মুসলিম নরনারী কোরআন শেখব আরবি ভাষা শিখব এবং আমরা প্রত্যেকে শিক্ষিত হবো এই দুইটা কাজ যদি খালি দুনিয়ার মুসলমানরা করতে পারতো আর কিছু দরকার নাই তাহলে আমাদের হাতে দিয়ে দিতেন এই জন্য আমরা বলি কথা যারা পৃথিবীকে পরিবর্তন করতে চান। যারা সমাজ চান। তারা কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Oh <Sess> oh <Sess> <Sess>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 শূন্য শূন্য আট তিন বিআইসি করি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহন